অষ্টম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ সাধনার প্রয়োজন গুরুবাক্যে বিশ্বাস ব্যাসের বিশ্বাস শ্রীরামকৃষ্ণ বলিলেন সাধন বড় দরকার তবে হবে না কেন ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না গুরুবাক্যে বিশ্বাস ব্যাসদেব যমুনা পার হবেন গোপীরা এসে উপস্থিত গোপীরাও পার হবে কিন্তু খেয়া মিলছে না গোপীরা বললে ঠাকুর এখন কি হবে ব্যাসদেব বললেন আচ্ছা তোদের পার করে দিচ্ছি কিন্তু আমার বড় ক্ষিদে পেয়েছে কিছু আছে গোপীদের কাছে দুধ ক্ষীর নবনী অনেক ছিল সমস্ত ভক্ষণ করলেন গোপীরা বললেন ঠাকুর পারের কি হল ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন বললেন হে যমুনে যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে আর আমরা সেই পথ দিয়ে পার হয়ে যাব বলতে না বলতে জল দুধারে সরে গেল গোপীরা অবাক ভাবতে লাগল উনি এইমাত্র এত খেলেন আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি এই দৃঢ় বিশ্বাস আমি না হৃদয় মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী আবার প্রথম প্রথম ভেদবুদ্ধিও ছিল তেমন বিশ্বাস ছিল না চণ্ডাল মাংসের ভাঁড় লয়ে আসছে উনি গঙ্গা স্নান করে উঠছেন চণ্ডালের গায়ে গা লেগে গেছে বলে উঠলেন এই তুই আমায় ছুলি। চণ্ডাল বললে ঠাকুর তুমিও আমায় ছৌ আমিও তোমায় ছুঁই নাই যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন পঞ্চভূত নন চতুর্িংশতি তত্ত্ব নন তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল জড়োভরত রাজা রহুগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগল রাজা পালকি থেকে নিচে এসে বললে তুমি কে গো জড়োভরত বললেন আমি নেতি নেতি শুদ্ধ আত্মা একেবারে ঠিক বিশ্বাস আমি শুদ্ধ আত্মা আমি সেই আমি শুদ্ধ আত্মা এটি জ্ঞানীদের মত ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারতো। তবে সাধুকের ভক্তি দেখে তিনি যদি বলবেন আমিও যা তুইও তা তখন এক কথা রাজা বসে আছেন খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আমিও তা লোকে পাগল বলবে তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন ওরে তুই আমার কাছে এসে বস ওতে দোষ নাই তুইও যা আমিও তা তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না সামান্য জীবেরা যদি বলে আমি সেই সেটা ভালো নয় জলেরই তরঙ্গ তরঙ্গের কি জল হয় কথাটা এই মন স্থির না হলে যোগ হয় না যে পথেই যাও মন যোগীর বশ যোগী মনের বশ নয় মন স্থির হলে বায়ু স্থির হয় কুম্ভক হয় এই কুম্ভক ভক্তিযোগেতেও হয় ভক্তিতে বায়ু স্থির হয়ে যায় নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি এই কথা বলতে বলতেই যখন ভাব হয়ে যায় সব কথাগুলো বলতে পারে না কেবল হাতি হাতি তারপর শুধু হা ভাবে বায়ু স্থির হয় ভক হয় একজন ঝাঁট দিচ্ছে একজন লোক এসে বললে ওগো অমুক নেই মারা গেছে যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয় সে ঝাঁট দিতে থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গা লোকটা মারা গেল বেশ ছিল এদিকে ঝাঁটাও চলছে আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় বলে হ্যাঁ বলে বসে পড়ে तक वायु स्थिर हो गो क्ज बा चिंता करते मेरे भितर देखो नाई क्यों जदि अबाक जिनिस देखे एक कथा शुने तक अन्न मेयर बोले तर भगे ना कि लो एखे वायु स्थिर हो तबाए हाँ को सोहंग सोहंग करना ज्ञानी लक्षण आरेंद्र चोख सुमुख ठेला एरों कपालो चोखे लक्षण भलो सब्बेर एक अवस्था नए जीव चार प्रकार बद्धजीव मुमुख जीव, जीव मुक्त नित्यजीव सकल के साधन करते हैं ताधन सिद्ध क्यों अनेक साधन को ईश्वर के पाए क्यों जन्म अवधि सिद्ध जेम प्रह्लद होमा पाखी आकाशे थे डिम पारे डीम पड़ते थे পড়তে পড়তেই ডিম ফোটে ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে এখনও এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে যখন পৃথিবীর কাছে এসে পড়ে পাখিটা দেখতে পায় তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে তখন একবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায় কোথায় মা কোথায় মা প্রহাদি নিত্যসিদ্ধের সাধন ভজন পড়ে সাধনের আগে ঈশ্বর লাভ যেমন লাউ কুমড়োর আগে ফল তার পরে ফুল রাখালের বাপের দিকে চাহিয়া বলিলেন নিজ বংশেও যদি নিত্যসিদ্ধ জন্মায় সে তাই হয় আর কিছু হয় না ছোলা বিষ্ঠা পড়লে ছোলা গাছই হয় তিনি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন কোনোখানে একটা প্রদীপ জ্বলছে কোনোখানে একটা মশাল জ্বলছে বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি কত দূর বুদ্ধির দৌড় যখন বললুম শক্তি বিশেষ তখন বিদ্যাসাগর বললে মহাশয় তবে কি তিনি কারুকে বেশি কারুকে কম শক্তি দিয়েছেন আমি অমনি বললুম তা দিয়েছেন বইকি। শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন তোমার বিদ্যা তোমার দয়া এই সব শুনে তো আমরা এসেছি তোমার তো দুটো সিং বেরোয় নাই বিদ্যাসাগরের এত বিদ্যা এত নাম কিন্তু কাঁচা কথা বলে ফেললে তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন কি জানো জালে প্রথম প্রথম বড় মাছ পড়ে রুই কাতলা তারপর জেলেরা পাকটা পা দিয়ে ঘেটে দেয় তখন চুনোপুটি পাঁকাল এইসব মাছ বেরোয় একটু দেখতে দেখতে ধরা পড়ে ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনোপুটি বেরিয়ে পড়ে শুধু পণ্ডিত হলে কি হবে